আমি গতকালকে তাহলে আমরা এর চাইতেও বড় কোন দলিল না উনি সেখানে কয়েকটি যুক্তি পেশ করতে গিয়ে সেখানে কয়েকটি কথা বলেছেন তিনি বলছেন আমি এবং রফুলিয়া দিনের ব্যাপারে আমি তার জবাব দিচ্ছি তিনি বলছেন সৌদির আমিন আর বাংলাদেশের আমিন এক না সৌদির রফুল ইয়াদাইন আর আলে আদিসদের রফুল ইয়াদাইন এক না এটা আবার কেমন কথা তিনি বলছেন শোনেন এবার ধমক দিয়ে বলছেন শোনেন ডাক্তারের চুরি আর ডাকাতের চুরি भीन्नों। भीन्नों। आर भीन्नों। भीन्नों। एक ना भिन्न बोचे भिन्न पुलिस डेस्त भिन्न क्या भिन्न क्यों ब्रैंड एक कम्पानी एक देखते हो क्यों कस तक जिन एक কিন্তু উদ্দেশ্য ভিন্ন ডাক্তার ছুরি দিয়ে চিকিৎসা করে ডাকাত ছুরি দিয়ে মানুষকে ফোন করে জিনিস এক কিন্তু ভিন্ন তাই সৌদি আরবের আমিন আর বাংলাদেশের আমিন এক আমিন না সৌদি আরবের রফুলিয়া সৌদির আমিন হচ্ছে মাসালার আমিন বাংলাদেশের আমিন হচ্ছে আমিন বাংলাদেশের আমিন হচ্ছে আমিন সৌদি আরবের রফুলিয়া দেন হচ্ছে ইমামদের রফুলিয়া দেয় বাংলাদেশের রফুলিয়া দেন হচ্ছে শয়তানের রফুলিয়ে বাংলাদেশের আমিন হচ্ছে জামেলার আমিন আমি জবাব দিচ্ছি ওনার কথা ওনার এই কথার তিনটি জবাব এক তিনি বলছেন সৌদি আরবের আমিন আর সৌদি আরবের রফ উলিয়া দেন এটা মাস আলার আমিনা কেন জিজ্ঞাসা করে আমল করার জন্য জিজ্ঞাসা করে না কথা বলেন না কেন বুঝলেন না নাকি মাস আল্লাহ জিজ্ঞাসা করে কেন আমল করার জন্য সাহাবার রসুল্লাহ জিজ্ঞাসা করতো মাস আলা জিজ্ঞাসা করতে না কেন পকেটে দেওয়ার জন্য দুই নম্বর উত্তর সৌদি আরবের রফুলিয়া দিন সৌদি আরবের আমিন এটা ইমামের আমিন আচ্ছা তারা যদি ইমাম হয় তাহলে আমরা মুক্তি আর ইমামের অনুসরণটা মুক্তির কি বল আমিন সৌদি আরবের লোকরা যদি ইমাম হয় তারাও যদি আমিন বলে রসুল বলছেন ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো এবং ইমামের অনুসরণ করা ফরস ঠিকঠাক আমাদেরও বাংলাদেশে যদি তারা ইমাম হয় तर उदेश शयतानी उद्देश्य उद्देश्य जमेलार उदेश अच्छा आलिया दिसरा जो शयतान उद्देश्य তাহলে তো জামেলা শেষ হয়ে যায় ও তোমরা আমল করবানা খালি দৌড় ধরবা আরেকটা প্রশ্ন ছিল সেটা কি বলছে যদি কোনো আপনাদের নিকট কোনো আহলে আসে আপনাদেরকে দাওয়াত দেয় তাহলে বলবেন দেখেন ভাই আমিও তো বুঝি না আপনিও বুঝেন না দুজনে তাহলে এক কাজ করেন আপনারা আপনাদের কয়েকজন আলেম নিয়ে আসেন আমরাও আমাদের কয়েকজন আলেম নিয়ে আসি আপনারা যদি বলেন রাত্রে তিনটা বাজে বসবেন আমরা তিনটা বাজে বসব যদি আপনারা সমুদ্রে বসতে চান আমরা সমুদ্রে বসবো যদি আপনারা সুন্দরবনে বসতে চান আমরা সুন্দরবনে বসবো যদি আপনারা পাহারে বসতে চান আমরা পাহারে বসবো দেখবেন এটা দুইটা জবাব এক আলেম কাকে মনে করো আলেম তুমি আমরা তো আসলে বড় বড় আলেম না সৌদি আরবে আলেমদেরকে আমরা বড় আলেম মনে করি তোমাদের পাহাড়েও বসার দরকার নাই দরকার নাই আর সমুদ্রের মধ্যে আরবে গিয়ে সৌদি আরবের আমাদের বড় বড় আলেম আছে ওনাদের কাছে দিনের বেলায় একটু বস সেখান থেকে ফয়সালা করে নাও দেখবা কেলে গুটিয়ে পালিয়ে যায় আর বাহাসের কথা বলো আমরা জানি তোমরা কামরাঙ্গির ওই পোস্ত হাজার লোক নিয়ে সেখানে গন্ডগোলের লোক সেখানে কম আর তোমার নিয়ে সেখানে আমাদের উপরে আক্রমণ করার সেরকম সব সম্পন্ন করেছিল তোমরা বাস করব না সৃষ্টি করতে যাও তোমরা কিশোরগঞ্জে কি করেছিলাম নিরাপত্তা নাই অন্য জায়গায় বাস খুলে সেখানে কোথায় নিরাপত্তা তোমরা দিবা সেখানে আগেই লিফলেট তৈরি করে গেছে লামাজিদের পরাচয় বাতিল পন্থীদের আগেই এরকম নিয়ে শত শত ছাত্র নিয়ে সেখানে গিয়ে তারা করতেছে তোমাদের করবে। এই ফয়জুল গন্ডমূর্ণ কিভাবে গন্ডমূর্খ সে যে বহাজ করতে চায় আরবিতে কথা বলতে পারে না আপনারা দেখবেন এটা একটা বক্তব্য আছে সৌদির কোন এক সাহেকের সাথে কথা বলছেন সম্ভবত সৌদি সাহেক বাংলাদেশে এসেছেন নাকি উনি বাংলাদেশে গেছেন আমি জানি না। फेसबुके बक्त देखे देख लौदा कथा फुलकरीम आरबी ते कथा ना उन्नी बांगला बोलते একজন উপস্থাপন করে উনি নিজে আরবি বলতে না আবার সৌদি সাহেবদের সাথে বাস করবে কিভাবে আমরা সৃষ্টি করি না আমরা তোমাদেরকে এবং থামানো যাবে না বলছিলাম পূর্বপুরুষদের দোহাই দিয়ে আমল করলে আমল হবে না আমল হবে দলিল ভিত্তিক আর দলিল এখন বুয়া হয়ে গেছে আপনাকে সহি দলিল বের করে তারপরে আমল করতে হবে